أَ حَن إلَكَكَم أَو حَن إ نُح وََّبينَ مِ بَع وَأَحَن إ عبَله م وَإسماعين وَإسحافَ وَوييعقُوبَ وَأَسبَطِ وَوعس وَعوبَ وَيونوس وَيون سَوهونَ ذين اداووا داوودا ورسلا قد قصصناهم عليك من قبل ورسل لن نقصصهم عليك واكلم الله موسى تكليما رسلا ونذريين لالا يكون للناس الله حجه بعد الرسل وكان الله عزيزا حكيما ريندروبস পরিবেষ্টিত বাংলা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 সেই অবস্থা বর্ণনা করে আমাদেরকে বলছেন যৌবনে পদার্পন করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন আর তাই হু হুকমা তখন আমি তাকে হুকম প্রজ্ঞা এবং ইলম জ্ঞান দান করলাম আল্লাহ সুমতল বলছেন মহসিনিন এভাবেই আমি সৎকর্মীদেরকে পদলা দিয়ে থাকি প্রতিদান দিয়ে থাকি মুহস আলু সাল্লাম যখন বড় হচ্ছিলেন আল্লাহ সুমদাল তাকে ইলম দান করলেন এবং শুধু ইলম নয় সেটাকে বোঝার ক্ষমতা প্রজ্ঞা হুকুম এটা আল্লাহ সুমতোল্লাহ তাকে দান করলেন ইলম অনেকটা ইনফরমেশনের মতো তথ্য জানার মতো এবং সেই তথ্যকে প্রসেস করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আপনার প্রয়োজন সেই ইলমকে বোঝার ক্ষমতা প্রজ্ঞা আল্লাহ সুমাম তাহা উভয় বিষয় সাইদিনা মুসাল্লাহসাল্লামকে দান করলেন এর আগে যখন আমরা সাইদিনা ইউসুফ আলাইস্লামের কাহিনী আলোচনা করেছি ইউসুফ আলাইসাল্লাম তিনি যখন বড় হচ্ছিলেন মিশরেরই আজিজের গৃহে আল্লাহ সুবাহ তাল্লাহ সেখানেও এই দুইটি বিষয়ের কথা উল্লেখ করেছেন ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ সুমতালা প্রজ্ঞা দান করেছেন ইলম দান করেছেন সুতরাং ইল এবং প্রজ্ঞা এই দুইটি হচ্ছে এমন দুটি বিষয় যার মাধ্যমে আল্লাহ সুমতাল্লাহ তার সমস্ত নবীদের ব্যক্তিত্বকে বিকশিত করেছেন মানসিকতাকে পরিপূর্ণ করেছেন শুধুমাত্র ইল নয় শুধুমাত্র হুকম নয় উভয় বিষয়ের সমন্বয়ে আল্লাহতাল্লাহ সাইদিনা মৌসা আলাহামের ব্যক্তিত্বকে গড়ে তুলছিলেন এটা হচ্ছে মহসা আলাহিসাল্লামের মানসিক অবস্থার বর্ণনা তার শারীরিক গঠন কেমন ছিল দৈহিক বর্ণনা কে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহাম তিনি মুহস আল্লাহ সাল্লামের দৈহিক গঠনের বর্ণনা দিয়েছেন রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন মহা আল্লাহ সাল্লাম তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী শক্তিশালী একজন ব্যক্তিউল্লা সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন মোসালিসাল্লাম ছিলেন গারো বর্ণের তকের অধিকারী শ্যামলা বর্ণের একজন ব্যক্তি তার মাথার চুল ছিল কোক্রানো এটাই হচ্ছে হাদিসে বর্ণিত মৌসা সাল্লামের দৈহিক বর্ণনা সুতরাং তিনি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন সুপুরুষ ছিলেন মানসিকভাবে এবং শারীরিক উভয় দিক থেকে মোসা আলাহ সাল্লাম খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন যে কোনো পরিবেশে তার উপস্থিতি ছিল প্রভাবশালী এবং লক্ষণীয় কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা কোরআন থেকে এমন একদিনের কাহিনী জানবো যেই দিন যেই পরিবেশে সালামের উপস্থিতিকে কেউ লক্ষ্য করেনি আল্লাহ শহরে গিয়েছিলেন যখন সেখানকার অধিবাসীরা ছিল অসতর্ক অবস্থায় গাফিল অবস্থায় আল্লাহাল বলেন শহরে প্রবেশ করলেন যখন সেখানকার অধিবাসীরা ছিল অসতর্ক অবস্থায় এই সময়টা হতে পারে দুপুরবেলা যখন রোদের তীব্রতা বেশি থাকে রাস্তাঘাটে মানুষ কম থাকে কিংবা হতে পারে সন্ধ্যার পরে রাতের বেলা আল্লাহ সুহাম তাল্লাহ তিনি সব থেকে ভালো জানেন কিন্তু মোট কথা হচ্ছে সেই সময়ে রাস্তাঘাট ফাঁকা ছিল কোনো মানুষজন ছিল না এরকম একটি স্থানে এরকম একটি সময়ে সাহিদিনা মূসা আল্লাহ সাল্লাম তিনি দেখলেন একটি স্থানে দুইজন ব্যক্তি একে অপরের সাথে কলহে লিপ্ত এবং একজন ব্যক্তি অপর ব্যক্তিকে প্রহার করছে মনসা আল্লাহ সাল্লাম আমরা যখন তার ব্যক্তিত্ব সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো সামনের দিকে যত আলোচনা হবে আমরা দেখতে পাবো মুহস আলাহিস্লামের ব্যক্তিত্বটাই ছিল এমন তিনি যদি দেখতেন কোথাও কোনো অন্যায় ঘটছে তাহলে সেটাকে সমাধান করার চেষ্টা করতেন কোনো জুলুম দেখে সেটাকে নীরবে সহ্য করে যাওয়া এটা মোহসদ আলাহ সাল্লামের ব্যক্তিত্ব ছিল না তিনি সেটাকে সমাধান করার চেষ্টা করতেন কাজেই মোহস আল্লাহ সাল্লাম সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলেন সেখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায় যাদের একজন ছিল তার নিজের দলের অর্থাৎ বনি ইসরায়েল গোত্রের একজন ব্যক্তি এবং অপর ব্যক্তি যে সে ছিল মিশরীয় কিপ্তি ফেরাউনের লোক এরপর যেই ব্যক্তি মোসা আলাহ সাল্লামের নিজের গোত্রের ছিল বনি ইসরায়েলের ব্যক্তিটি সেই ব্যক্তি মোসা আলাহ সাল্লামের কাছে মিশরীয় ব্যক্তির বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করলো। মোসা আলাহ সাল্লাম বিষয়টি নিষ্পত্তি করার জন্য সেই মিশরীয় ব্যক্তিকে হাত দিয়ে আঘাত করলেন তাকে থামিয়ে দিলেন তাকে থামিয়ে দেওয়া ছিল উদ্দেশ্য মৌসা আলাহিসাল্লাম তাকে ঘুষি মারলেন কিন্তু সুহান সামান্য ঘুষির আঘাতেই সেই মিশরীয় ব্যক্তি সে সেখানে মৃত্যুকরণ করল হত্যা করা মৌসা আল্লাহামের উদ্দেশ্য ছিল না মোসা আলাহিসাল্লাম সেখানে গিয়েছেন বিষয়টা নিষ্পত্তি করার জন্য এবং মিশরীয় ব্যক্তি বনি ইসরা ব্যক্তিটিকে অন্যায়ভাবে প্রহার করছিল সেটাকে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে মৌসা আলাহিসাল্লাম তাকে হাত দিয়ে বিরত করলেন কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ সেই মিশরীয় ব্যক্তির তাকদিরে যা নির্ধারণ করে রেখেছিলেন সেটাই এসে উপস্থিত হল তার সময় শেষ হয়ে আসলো সামান্য ঘুষির আঘাতে সে মৃত্যুবরণ করল এবং সুহান আল্লাহ আমরা কুরআনও দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ এই অবস্থা বর্ণনা করে আমাদেরকে বলছেন ফওয়া ফাকাদা আলাইহি হুসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার সময় শেষ হয়ে আসলো বা তার তাকদির এসে উপস্থিত হল আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ফাঁকাদা আলাইহি যা তাকবিরে ছিল সেটাই এসে উপস্থিত হল বলতে পারতেন যে মুসাদাকে হত্যা করলো কিন্তু বলেননি কারণ হত্যা করা আমরা আগেই বলেছি এই ঘটনা যখন ঘটছিল সেখানে শহরের বাসিন্দারা কেউ ছিল না কাজেই শুধুমাত্র বনিস ব্যক্তি সে জানলো যে মিশরীয় ব্যক্তিটি নিহত হয়েছে মোসাদামের হাতে এরপর মোসাল্লাহাম তার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য যদিও তিনি ইচ্ছাকৃত এই ঘটনা ঘটাননি এরপরও তার উচ্চ নৈতিক চরিত্র তার বিনয় এবং তাকুয়ার কারণে তিনি আলোচনা প্রার্থনা করতে ভুললেন না মোসালাম তিনি বললেন তিনি বললেন হে আমার রব আমি তোমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি ফাগ ফিরি আমাকে ক্ষমা করে দিন আল্লাহাম তাল কুরআনে কত সুন্দর এই বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করছেন কোরআনের বর্ণা শৈলীর মাধ্যমেও একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে আল্লাহ সুহাম তাল্লাহ বর্ণনা করেছেন ফাগ ফিরলি ফাগা ফর আল্লাহু মুসালিসাল্লাম বললেন ফাগ ফির আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ সুবাহাল্লাহ ঠিক পরের শব্দেই বলছেন ফাগা ফর আল্লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সুবহান আল্লাহ এটা থেকে আমরা দেখতে পাই যখন কোনো একজন ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহ সুহাম তাল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাকে সাথে সাথেই ক্ষমা করে দেন ফাগ ফির ইলি ফাগ গাফর তিনি ক্ষমা চাইলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ইন্নাহু হুয়াল গাফুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল নিশ্চয়ই তিনি দয়ালু মোহনাম তিনি সংকল্প করলেন যে ভবিষ্যতে তিনি আর কখনো এই ধরনের ঘটনায় অপরাধী ব্যক্তিদেরকে কখনো সাহায্য করবেন না মোহনাম তিনি বললেন আমার আমার রব মালিক আপনি আমার উপরে যে নিয়ামদান করেছেন অনুগ্রহ করেছেন এরপর আমি আর কখনো এই মুজরিমিন বা অপরাধী ব্যক্তিদের সাহায্যকারী হব না হুস আলাইসাল্লাম সেই দিন রাতে প্রচন্ড আতঙ্কিত অবস্থায় তিনি জানেন না হত্যাকারী হিসাবে ফেরাউনের দলবল তাকে চিহ্নিত করে ফেলেছে কিনা কিংবা তাকে শনাক্ত করতে পেরেছে কিনা এরকম একটা অবস্থায় পরবর্তী দিন যখন সকাল হলো। मुसालाम जन शहरे बेर हलन दिन छतंकित अवस्था आल्ला सकाले उठलें शहरे प्रवेश करतंकित अवस्था परवर्तीसाला बैर हलन गतकाल के बनी सैल्य व्यक्ति सहाज प्रार्थना करज के मिसर व्यक्ति साथ लिप्त झमलाई लिप्त कि भाव एक व्यक्ति प्रतिदिन सवार साथे आज के जो सेनी सैली व्यक्ति গতকালকের মতোই মুসাকে একলো সাহায্য প্রার্থনা করলো মুসা আলু সাল্লাম সেইদিকে ছুটে গেলেন সাহায্য করার জন্য এবং মুসা আলু সাল্লাম তিনি যাওয়ার সময় বললেন তুমি তো একজন প্রকাশ্য ঝামেলাবাজ লোক তুমি তো একজন প্রকাশ্য পথভ্রুষ্ট ব্যক্তি মিশরীয় ব্যক্তিটিকে উদ্দেশ্য করে মুসালসাল্লাম এই কথাটি বলেছিলেন মুসালিসাল্লাম বললেন তুমি তো একজন প্রকাশ্য ঝামেলাবাজ ব্যক্তি পথপ্রুষ্ট ব্যক্তি এবং মুসালিসাল্লাম সেদিকে ছুটে যাচ্ছিলেন বিষয়টা থামিয়ে দেওয়ার জন্য এই বিষয়টিকে সমাধান করার জন্য মুসা আলু সাল্লাম সেদিকে যাচ্ছিলেন এখন সেই বনি ব্যক্তিটি তার নিচু মন মানসিকতার কারণে এবং কাপুরুষতার কারণে সে ধরে নিল হয়তো মুসা তাকে আঘাত করার জন্য আসছে অথচ মুসা আলু সাল্লাম যাচ্ছিলেন মিশরীয় ব্যক্তিকে থামিয়ে দেওয়ার জন্য তার এই নিচু মন মানসিকতার কারণে সে ধরে নিল যে নিশ্চয়ই কোনো ব্যক্তি প্রতিদিন আমাকে সাহায্য করবে না গতকালকে মুসা আমাকে সাহায্য করেছে করার পরে একটা দুর্ঘটনা ঘটেছে আজকে কেন সে আমার সারা দিতে আসবে এর মধ্যে মুসা যখন বললেন তুমি একজন প্রকাশ্য পথপৃষ্ঠ ব্যক্তি তুমি একজন ঝামেলাবাজ লোক সেই সেই বনিস ব্যক্তিটি ধরেই নিল যে মুসা আজকে তাকে সাহায্য করবে না বরং তাকেই বিরত করার জন্য ছুটে আসছে আল্লাহাল বলছেন وابطش بالذي هو عدور له ما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا তু দুল তব তু দু তিন মুসলিহ আগসেন এরপর মূসা যখন উভয়ের শত্রুকে সায়স্তা করতে চাইলেন তখন সে বলেছিলে এবং সন্ধি হতে চাও না সুহান আল্লাহ এই ঘটনা আগ পর্যন্ত কেউ জানতো না কে সেই মিশরের ব্যক্তিকে হত্যা করেছে কিন্তু প্রকাশ্যে সকালবেলায় যখন রাস্তাঘাটে লোকজন জনসমাবেশ সেখানে बनी शैलिटी सवार सामने प्रकाश कर दिल मूसा हम व्यक्ति जे गतकाल की मिसरिया व्यक्ति के हत्या कर मिसरिया व्यक्ति खबर शुने फिल मुहूर्त मध्य यह घटना चारदी के ब्रेकिंगूज हिसे बड़ घटना बड़ खबर हिसेबे चारिदि छड़े पड़ल कारण यधारण को हत्य हिसे क्यों विवेचना कर सबा विवेचना कर एक मिसरिय व्यक्ति निहत होनी शैली व्यक्तर हाथे উল্লেখ্য আমরা আলোচনায় উল্লেখ করেছি সমাজ ব্যবস্থায় মিশরে সব থেকে নিচু শ্রেণী দাস শ্রেণী তাদের সাথে দাস দাসির করা হতো কিপ্তিরা ফেরাউনের লোকজন তারা ছিল সব থেকে উঁচু এলিড শ্রেণী কাজেই সব থেকে নিচু শ্রেণীর একটা লোক যখন সবচেয়ে উঁচু শ্রেণীর একজন লোককে হত্যা করলো পলিটিক্যালি রাজনৈতিকভাবে বিষয়টা একটা বড় ইস্যু ধারণ করলো কাজেই এই মামলা শুধুমাত্র আদালত পর্যন্ত সীমাবদ্ধ থাকল না এটা চলে গেল সরাসরি সরকার প্রধান ফেরাউন পর্যন্ত ফেরাউন এবং তার মন্ত্রিপরিষদ তারা নিয়ে তারা পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করলো। বিষয়টাকে আমরা অনেকটা এভাবেও বুঝতে পারি আমাদের দেশে আমরা দেখে থাকি অনেক সময় অনেকক্ষণ খারাপই হয় রাজনৈতিক কারণে বিভিন্ন তথ্য কারণে এখানে সেখানে লাশ পড়ে থাকে বিচার দূরে থাকুক মামলাও নেওয়া হয় না অনেক সময় কিন্তু কি হয় যদি একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি মারা যায় তখন সমস্ত রাষ্ট্র নড়ে বসে যেভাবেই হোক হত্যাকারীকে সমাক্ত করতে হবে ধরতে হবে একদিকে রাষ্ট্র নিজে অসংখ্য হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে রাষ্ট্রীয় কারণে বিভিন্ন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সেগুলোর কোনো বিচার হয় না কিন্তু যখনই রাজনৈতিক ইস্যুর কারণে বা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ কোনো বিষয় পাওয়া যাবে তখন সমস্ত রাষ্ট্র নরেচরে বসে যেভাবেই হোক হত্যাকারীকে চিহ্নিত করে শাস্তি প্রদান করতে হবে যেন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খুবই তৎপর একদিকে আমরা দেখতে পাই ফেরাউন সে প্রতি বছরে অসংখ্য শিশু সন্তানদেরকে পুত্র সন্তানদেরকে জবাই করেছে থাকার জন্য। এগুলো তাদের সমাজে কোনো অপরাধ ছিল না ফেরাউনের সমাজ ব্যবস্থা দরকার মনে করেনি অপরদিকে অনিচ্ছকৃত ভাবে দুর্ঘটনার শিকার হয়ে এক ব্যক্তি মোসাল ইসলামের হাতে মৃত্যুবরণ করলো সেটাকে তারা শাস্তি দেওয়ার জন্য নড়ে চড়ে বসলো অপরদিকে মহসিরগণ তারা উল্লেখ করেছেন মৌসা আলাইসাল্লাম যখন বড় হয়ে উঠলেন তারা ইতিমধ্যে প্রাসাদের লোকজন এবং ফেরাউনের সাথীরা তারা জেনে গেল এই মুসা সে বনি শ্রেলিদেরই মধ্যে একজন ব্যক্তি এই বিষয়টা আর গোপন থাকলো না এবং আমরা আলোচনায় বলেছি একদম শুরুতে ফেরাউন এই নাম পরিচয়হীন ভাসতে থাকা শিশু যে তার বাড়ির ঘাটে এসে আশ্রয় পেল তাকে রক্ষার জন্য খুব একটা আগ্রহী ছিল না তাকে সে পুত্র হিসেবে গ্রহণ করতে চায়নি কিন্তু আসিয়ার অনুরোধে আসিয়া তাকে বলেছিল এই শিশু আমাদের নয়নমণি তাকে হত্যা করো না হয়তো আমরা তাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি এই অনুরোধ রাখার জন্য রানীর অনুরোধ রাখার জন্য ফেরাউন তার ইচ্ছার বিরুদ্ধে তার বাড়িতে লালন পালন করছিল কাজেই ফেরাউন কিংবা মিশরীয়দের চোখে ফেরাউনের মন্ত্রী পরিষদ সৈন্য সামন্ত কারোর চোখেই মুসা কখনো প্রিয় কোনো ব্যক্তি ছিলেন না তারা তাকে ঘৃণার চোখেই দেখত বনিসের মুসা বনিসের একজন সদস্য এই তাদের পরিযছে সবথেকে বড় বিষয় ছিল এতদিন তারা সেই সুযোগ খুঁজে এসেছে কিভাবে মোসাকে সাহায্য করা যায় কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় তাদের এতদিনের দীর্ঘ প্রতীক্ষার একটা সুযোগ এবার তারা পেয়ে গেছে কাজেই ফেরাউন তার মন্ত্রিপরিষদ তারা গোপন বৈঠক করলো সিদ্ধান্ত গ্রহণ করলো মোসাকে হত্যা করতে হবে কিন্তু আল্লাহ তিনি যদি চান তার কোন বান্দাকে উদ্ধার করবেন তিনি সেটা করতে সক্ষম সেই গোপন বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্য থেকে আল্লাহাম একজনের অন্তরকে মুসার দিকে ঝুঁকিয়ে দিলেন কুরআনে আল্লাহাম সেই বিষয়টি আমাদের সামনে বর্ণনা করে বলছেন একজন ব্যক্তি মুসাকে এই সংবাদ দেওয়ার জন্য শহরের এক প্রান্ত থেকে দৌড়ে ছুটে আসলো এবং ছুটে এসে সে মুসাকে বললো আল্লাহ সুহামতাল্লাহ ইন। হে মুসা রাজ্যের আমি তোমার ভালো চাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই ঘটনা যেই ঘটনার কারণে সাঈদিনা মুসা আলাইসাল্লাম হিজরত করতে বাধ্য হলেন এবং তিনি মিশর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হলেন আমরা দেখতে পাচ্ছি এতদিন মুসা আলাহ্লাম তিনি ফেরাউনের বাড়িতে ফেরাউনের প্রাসাদে রাজপুত্র হিসেবে বড় হয়েছেন কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন দিকে মর নিয়েছে তাকে মিশর ছেড়ে বের হতে হবে অন্যথায় ফেরাউনের লোক এসে তাকে হত্যা করবে এবং বেশ কিছু বর্ণনা এসেছে যে নিহত ব্যক্তিটি নিহত মিশরীয় ব্যক্তি সে ফেরাউনেরই সৈন্যবাহিনীর একজন সদস্য ছিল সালাম যে দুর্ঘটনার শিকার হলেন সেই ফিতনার ঘটনার সাথে জড়িত বনী ইসরায়েলের ব্যক্তিটির বিষয়ে আমাদের কিছু বিষয় আলোচনা করার প্রয়োজন প্রথমত মোসা আল্লাহ সাল্লাম যখন একই ব্যক্তিকে পরপর দ্বিতীয় দিনেও ঝামেলায় লিপ্ত মারামারিতে ব্যস্ত ঝগড়া বিবাদে ব্যস্ত এই অবস্থায় দেখলেন তখন তিনি বলেছিলেন তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি তুমি তো একজন ঝামেলা বাজ লোক কারণ একই ব্যক্তি প্রতিদিন সবার সাথে ঝামেলা সৃষ্টি করছে সুতরাং তার নিজের মধ্যেই সমস্যা মোসা আল্লাহ সাল্লাম তাকে পথভ্রষ্ট বলেছেন কিন্তু তিনি যাচ্ছিলেন মিশের ব্যক্তিকে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সেই বনি সেইলের ব্যক্তিটি সে ধরে নিল तर नीतिमलन मानसिकता कारण कपुरुषतार कारण से आक्रमण करते जा प्रथम से खराब धारणा पोषण करल द्वित घोलम आज केपकार करलो सवार धरिए दिल चिन्हित कर दिल उपकार अपकार करा गतकाल के गोपन विषय एकम्र बनील से विषय से प्रकाश से সকালবেলায় সবার সামনে প্রকাশ করে দিয়ে সে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার পরিচয় দিল আমরা দেখতে পাচ্ছি কোরআন থেকে এটাই হচ্ছে প্রথম ঘটনা যার মাধ্যমে আমরা মূসা এবং বনি সাইলের কোন ব্যক্তির মধ্যে ইন্টারাকশন দেখতে পাই এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রথম ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি কত নির্লজ্জ আচরণ সে করল মূসা আল্লাহ সাল্লাম তাকে উদ্ধার করার জন্য নিজে বিপদে পড়েছিলেন আর পরবর্তী দিন সেই ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য মোসাকেই বিপদে ফেলে দিল এই ধরনের আচরণ সে কেন করেছিল এটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা প্রদান করে সেটা হচ্ছে বনি ইসরা মানসিকতা এই ঘটনাটি আমাদেরকে এমন একটা সমাজ সম্পর্কে এমন একটা সমাজের সদস্যদের সম্পর্কে ধারণা প্রদান করে যে সমাজ দীর্ঘ দিন ধরে অবমাননা এবং জুলুমের মধ্যে বসবাস করেছে অত্যাচার নিপীড়ন জুলুম এগুলো দেখে তার অভ্যস্ত হয়ে গেছে তাদের অন্তরে দাসত্ব প্রবেশ করেছে এবং প্রতিবাদ করাকে কে তারা অস্বাভাবিক বিষয় বলে ধরে নিয়েছে দীর্ঘদিন ধরে যেই সমাজ জুলুম এবং অবমাননার মধ্যে থাকে তারা প্রতিবাদ করতে অনভ্যস্ত এবং জুলুমের সাথে অভ্যস্ত এর ফলে তাদের চরিত্রে যে বৈশিষ্ট্যগুলো স্থান দখল করে নেয় তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের ব্যক্তিত্ব বলতে আর কিছু থাকে না তারা প্রচন্ড দুর্বল ব্যক্তিত্বের অধিকারী হয়ে পড়ে এখন দুর্বল ব্যক্তিত্ব কি জিনিস এটা কি বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে শক্তিশালী ব্যক্তিত্ব কি জিনিস আপনার নিজস্ব বিশ্বাস আপনি যেটাকে আপনার নিজস্ব বিশ্বাস আপনি যে বিষয়কে সঠিক বলে মনে করেন নিজস্ব আদর্শের উপরে অটল থাকা দৃঢ় থাকা এটাই হচ্ছে শক্তিশালী ব্যক্তিত্ব হতে পারে আপনি হয়তো জাহিলিয়াত কেন স্মরণ করছেন কিন্তু আপনি সেই জাহিলিয়াতের উপরেই অটল আছেন আপনি ধরে নিয়েছেন সেই জাহিলিয়াতটাই সঠিক যদি আপনার শক্ত ব্যক্তিত্ব থাকে তাহলে আপনি সেটাকেই সঠিকভাবে অনুসরণ করবেন এই জন্যই আমরা দেখতে পাই আল্লাহ রসুল্লাহ ইসলাম তিনি বলেছেন যে ব্যক্তি জাহিলিয়াতে উত্তম সে ইসলামে উত্তম হবে যদি সে এই দিনকে বুঝতে পারে এখন যে ব্যক্তি জাহেলিয়াতে উত্তম সে কিভাবে ইসলামে উত্তম হতে পারে উত্তম হতে পারে নিজের বিশ্বাসীর উপরে শক্ত ব্যক্তিত্বের মাধ্যমে অটল থাকার মাধ্যমে দৃঢ় থাকার মাধ্যমে সে জাহিলিয়াতকে অনুসরণ করছে সেটাকে যদি সে সঠিকভাবে অনুসরণ করে তাহলে সে ইসলামকে যদি বুঝতে পারে ইসলামকেও সে সঠিকভাবে অনুসরণ করবে কারণ তার রয়েছে শক্ত ব্যক্তিত্ব ওমর রাজিত এর অন্যতম একজন বড় উদাহরণ অপরদিকে আমরা দেখতে পাই ঝুলুম অত্যাচার যে সমাজে বেশি হয় সেই সমাজে মানুষদের মধ্যে সুবিধাবাদী মানসিকতা ডেভেলপ করে তাদের কোনো নির্দিষ্ট আদর্শ থাকে না সুবিধা পাওয়ার জন্য তারা যে কোনো কিছু করতে পারে এবং তারা খুবই নীতি লাইফ স্ট্যান্ডার্ড লিড করে বনি ইসরায়েলের এই একজন ব্যক্তির মাধ্যমে আমরা তাদের সেই আচরণের প্রতিফলন দেখতে পাচ্ছি গতকালকে আমার মুসাকে দরকার ছিল সাহায্যের ডাক দিয়েছি আর আজকে আমি বিপদের আশঙ্কা করছি সাথে সাথেই মোসাকে আমার শত্রুদের কাছে ধরিয়ে দিলাম তাকে আজকে আমার প্রয়োজন নেই বাংলা ভাষায় এই আচরণকে বলা হয়ে থাকে যেদিকে বৃষ্টি সেদিকে ছাপা ধরা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের নতুন প্রজন্মের মধ্যে নতুন প্রজন্মের সদস্যদের মধ্যে এই সুবিধাবাদী মানসিকতাকে অনুপ্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে শেখানো হচ্ছে এটাই হচ্ছে স্মার্টনেস যখন যেই পরিবেশ সহজেই সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারা এটাই হচ্ছে আধুনিকতা এটাই হচ্ছে স্মার্টনেস হোয়েন ইন রোম ডু এজ রোমান্স ডু যখন रोम देशे जा रोमान् मत आचरण करो जार कारण देखी पाई समस्त मानुषे ता इसलम के सठिक भाव अनुसरण करे ता जहलिया के सठिक भाव अनुसरण करें ता विभिन्न परेशे चरम सुविधाबादी आचरण परिचय दिए थकें दुरबल व्यक्तित्वी फलाफल आकटी व्यय प्रोडक्ट हार्थपर आचरण जे समस्त मानुष दीर्घद जूलुम अत्याचार मध्य बसबस करा खुबी स्वार्थपर हो जाए प्रथमत यूलुम अत्याचार कन दीर्घद टीके आ এর কারণ হচ্ছে সবাই তাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করছে আমার পাশে নির্যাতিত যে নিপীড়িত তার কথা আমি চিন্তা করছি না কারণ সবাই যদি অপরের কথা চিন্তা করত তাহলে সামগ্রিকভাবে ভাবে সবাই মিলে এই জুলুমকে বন্ধ করার জন্য পদক্ষেপ নিত এই জুলুমের শাসন প্রলম্বিত হতো না অপরদিকে সবাই নিজের কথা চিন্তা করছে যার কারণে স্বার্থপরতার কারণে অন্যদের কথা সে ভুলে গেছে ফলাফল হিসেবে জুলুমের শাসন কেবল দীর্ঘায়িতই হচ্ছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি বনি ইসরায়েলের সেই ব্যক্তিটির সেই রকম নির্লজ্জ আচরণের কারণ সেই হচ্ছে অবমাননার শিকার লাঞ্ছিত একটা সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তি এবং তার মধ্যে কোন আত্মমর্যাদা আত্মসম্মান এগুলোর কোন বালাই ছিল না কারণ যার মধ্যে ন্যূনতম আত্মসম্মান থাকবে এরকম একজন ব্যক্তি যে গতকালকে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে পরের দিন নিজে বিপদ থেকে বাঁচার জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না তাকে বিপদে ফেলবে না জুলুম দেখে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করে আমরা অনেক সময় বলে থাকি আমরা নিরপেক্ষ আচরণ করছি কিন্তু বাস্তবতা হচ্ছে নিরপেক্ষ বলে কোনো পক্ষ নেই হয় আপনি সত্যের পক্ষে অথবা মিথ্যার পক্ষে কোন পরিবেশ পরিস্থিতিতে প্রকাশ্যে মিথ্যা বিজয়ী হচ্ছে অথচ আপনি সত্য জানেন এর পরও আপনি চুপ করে আছেন এর অর্থ হচ্ছে আপনি মিথ্যারই পক্ষে আপনি নিরপেক্ষ নন বনি ইসরায়েলের সেই ব্যক্তি এবং বনি ইসরায়েল সম্পূর্ণ জাতি তারা তেমনিভাবে নিরব আচরণের মাধ্যমে জুলুমকে সহ্য করে মিথ্যা এবং ফেরাউনের রাজত্বকে তারা টিকিয়ে রেখেছিল নিজেদের নিষ্পৃহতার মাধ্যমে আদে সেই জুলুম আত্মচারের বিরুদ্ধে মুসা যখন কাজ করলেন মুসার সেই কাজকেই ফেরাউনের অথরিটির কাছে তারা প্রকাশ করে দিল বনিসকে ফেরাউন যেভাবে পরিবর্তন করে নিয়েছিল তাতে ফেরাউনের মূল মন্ত্র ছিল কষ্ট পাবে কিন্তু শান্তিতে কষ্ট পাও মার হবে কিন্তু আওয়াজ হবে না মার খাবে কিন্তু চিৎকার করতে পারবে না নীরবে মুখ ফুপিয়ে তুমি কান্নাকাটি করো তাহলে তুমি শান্তিবাদী আর যদি ব্যথা পেয়ে চিৎকার করে ওঠো তাহলে তুমি অসভ্য প্রতিক্রিয়াশীল উগ্রবাদী আজকেও আমরা দেখতে পাই এই জুলুম অত্যাচারে নিষ্পেষিত হওয়ার কারণে দীর্ঘদিন ধরে মুসলিমের বিভিন্ন ভূমিতে নিষ্পেষিত আত্মমর্যাদাহীন একটা জাতিতে আমরা পরিণত হয়েছি। যার ফলে আমরা যখন প্রতিবাদ করি আমরা এত সতর্ক থাকি যেন এই প্রতিবাদের কারণে জালিমের ঘুম ভেঙে না যায় তার যেন বিরক্তির কারণ না হয় আমরা প্রটেস্ট করি কিন্তু পিসফুল প্রোটেস্ট যার কোনো ফলাফল নেই যার কোনো ইফেক্ট নেই ফলে আমরা শান্তিতে জ্বলে মরছি ফেরাউনের প্রশাসন আদেশ জারি করে দিল করতে হবে। মুহাল্লামের কাছে সময় ছিল না ইমিডিয়েটলি এই মুহূর্তে তাকে মিশর ছেড়ে বের হয়ে যেতে হবে তিনি জানেন না মিশর থেকে বের হওয়া রাস্তা কোন দিকে আল্লাহরপুর ভরসা করে মোসা আল্লাহ সাল্লাম পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন কারণ মিশর থেকে বের হয়ে যাওয়ার সব কম রাস্তা সেই দিকেই হবে বলছেন এরপর তিনি সেখান থেকে আতঙ্কিত অবস্থায় বের হয়ে পড়লেন পদ দেখতে দেখতে এবং বললেন হে আমার রব আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো মহিলাম আল্লাহ কাছে দোয়া করলেন এ আল্লাহ হে আমার রব আপনি আমাকে এই জালিম সম্প্রদায়ের কাছ থেকে রক্ষা করুন এবং মুজার সাল্লাম যখন তিনি পূর্ব দিকে রওনা হয়ে গেলেন তিনি জানেন না তিনি কোন দিকে যাচ্ছেন কিন্তু মূলত তিনি যাচ্ছিলেন মাদিয়ানের দিকে এবং সেই সময় তিনি বলছিলেন আশা করা যায় আমার রব আমাকে সঠিক পদ দেখাবেন আমাকে সরল পদ দেখাবেন মহাস আলাইসাল্লাম দ্রুত মিশর ছেড়ে বের হয়ে গেলেন চারদিকে গ্রেপ্তারের হুকুম প্রচারিত হয়ে যাওয়ায় তার প্রস্তুতি নেওয়ার মতো কোনো সময় ছিল না তাৎক্ষণিকভাবে তাকে বের হয়ে যেতে হল এবং তার কোনো বাহন ছিল না কোনো খাদ্য ছিল না পানীয় ছিল না যে জামা তিনি গায়ে দিয়েছিলেন সেই পোশাকের সেই অবস্থাতেই তিনি সোজা পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন এবং সমস্ত মিশর ফেরণের রাজত্ব তিনি হেঁটে অতিক্রম করলেন किस वर्णन बे प्रथम जुतो छू कर करते छिड़े गथे को ख्यारे छाने जा पेत खाद्य ग्रहण करत खेर अभाव एक समय गाचर पता ग्रहण करते बा हलन गाचर पताार शुष्कता और रुक्षतार कारण तर ठोट दिहबार आशेपाशे घा हो गोसा अलामर यह दीर्घ पथे को सफर संगीत छो गाइड छह पथ देखा दे। खाद्यहीन सहयहन बंधुहन निस्संग एक मुसाफिर आज के मुसालाम मिसर थ बर होते हत दूर जो मिसर के बेर निरापद स्थान पोचान जो ताके ठीक कत दूर पथ हाँते जाना अनिश्चयतार मध्य मोसाला साल्लम পথ চলতে চলতে এক স্থানে গিয়ে হাজির হলেন যে স্থানটির নাম ছিল মাদিয়ান কিন্তু মুসা আলাহ সাল্লাম তিনি তখন জানেন না এটা কি মিশরের এটা কি ফেরাউনের রাজত্বের মধ্যে নাকি এর বাইরে কিছু কিছু বর্ণনা এসেছে সাহিদা মুসা আল্লাহ সাল্লাম ক্রমাগত সাত রাত এবং আট দিন হেঁটে চললেন যতক্ষণ না পর্যন্ত তিনি সেই কুয়োর ধারে এসে উপস্থিত হলেন এবং সেখানে তিনি কি দেখতে পেলেন আল্লাহ বলছেন যখন তিনি মাদিয়ানের কুয়ার ধারে পৌঁছালেন তখন কুয়োর ধারে তিনি একদল লোককে দেখতে পেলেন তারা তাদের জন্তুদেরকে পানি পান করানোর কাজে ব্যস্ত এবং তাদের পেছনে দুইজন স্ত্রী লোককে মূসা দেখলেন যারা তাদের পশুদেরকে আগলিয়ে রাখছে মূসা সাল্লাম তিনি সেখানে গেলেন এবং বললেন তারা বললেন আমরা যাচ্ছে এবং আমাদের পিতা ও আবুনা না এবং আমাদের পিতা খুবই বৃদ্ধ ব্যক্তি সাহিদরা মুসা তিনি নিজে জীবনের ঝুঁকি নিয়ে প্রচন্ড ক্লান্ত অবস্থায় যখন সেই স্থানে এসে উপস্থিত হলেন এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে এসে তিনি দেখলেন এক দৃশ্য যেখানে একজন লোক তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে কিন্তু দুইজন নারী তারা তাদের পশুদেরকে পানি পান করাতে পারছেন না তারা তাদের পশুগুলোকে নিয়ে দূরত্বে অবস্থান করছেন কিছু দূরে অবস্থান করছেন ভিড় ঠেলাঠেলি এবং ধাক্কাধাক্কির কারণে তারা সেই কুয়োর কাছে আসতে পারছেন না মৌসা আলাহিসাল্লাম চূড়ান্ত ক্লান্ত দীর্ঘ পথ চলে তার পায়ের চামড়া পর্যন্ত ছিলে গেছে কাউকে সাহায্য করার উপযুক্ত সময় এটা ছিল না কিন্তু দুর্বলকে মজলুমকে সাহায্য করাই ছিল তার স্বভাব কাদিয়ে তিনি সেখানে গেলেন এবং প্রশ্ন করলেন আপনাদের কি সমস্যা এবং তারা বললেন এই লোকেরা না যাওয়া পর্যন্ত আমরা সেখান থেকে পানি নিতে পারবো না কারণ সেই লোকেরা নিজেরাই পানি নেওয়ার জন্য একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছে ভিড় ঠেলাঠেলি করছে কাদে কোনো ভদ্র মহিলার পক্ষে এই পুরুষদের সাথে ধাক্কা ধাক্কি করে সেখান থেকে পানি গ্রহণ করা সম্ভব পড়ছিল না কাজেই সেখানে সেই পরিস্থিতিতে মহসালাম যখন প্রথম এসে উপস্থিত হলেন প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে সেই দুইজন সম্ভ্রান্ত নারীর পর্দা করা এবং এরপর আমরা দেখতে পাবো দ্বিতীয় লক্ষণীয় বিষয় যেটা ফুটে উঠল সেটা হচ্ছে মহসাহের প্রচন্ড শক্তিশালী ব্যক্তিত্ব তার শক্তিশালী মানসিকতা নিজের শেষ শক্তিটুকু দিয়ে হলেও তিনি মজদুমকে সাহায্য করবেন এবং তার হক আদায়ের চেষ্টা করবেন এখন কিভাবে এটা জুলুম ছিল দুইজন নারী কেন তাদের পশুকে পানি পান করাতে পারছেন না সেখানে রাখালরা ভিড় ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করে সবাই হুড়ি করে যার শক্তি যত বেশি সে তত বেশি পানি গ্রহণ করছিল এবং তাদের পশুদেরকে সে পান করা এবং তাদের পশুদেরকে সেই পানি পান করা অথচ যদি তারা সবাই সহযোগিতা করত সেই কু থেকে সবাই পানি পান করতে পারত। পশুগুলো তৃপ্ত হতো এবং সেই দুজন নারী তাদের পশুগুলোকেও তারা পানি পান করাতে পারতেন একটা ঘটনা আমরা বোঝার জন্য উল্লেখ করতে পারি একবার একজন শিক্ষক क्लस चल्लिश जन छात्र छात्र जक्स चल्लिशा कागज आव चल्लिशा कागजे चल्लिश जनरने नाम आलदा प्रति कागज एक लेखा आई मिनट समय सबाई नाम लेखा कागजा खुजे बे करो यक्सपर तर स्टपवाच बंद करल घोषणा देर साथ सबा हुरुहुरीखने झाँपे पड़ल सबाई निजे कथा चिंता करल चल्लिश कागजे मधजे कथाए नाम लेखागे पवर चेषा कर लाफल हिसाब दू मिनट मध्य सेक्काध सृष्टि हल मात्र तरह निजे नाम लेखा कागज से खुजे पेल पर दिन से एक ही शिक्षक आरोप आज के गतकाल के कज करब तब एक भिन्न भावे एवरू आप मिनट ही ठीक करब क्यु जी हाथ एक कागज आसे और अभी जो देखी सेगजे हमार नाम नहीं अन्न कारो नाम लेखा তাহলে সেই কাগজটাকে ফেলে না দিয়ে যার নাম লেখা আছে তাকে দিয়ে দিব তাহলে কি ঘটবে অন্য যার কাছে আমার নাম লেখা আছে সেই তার কাগজটা আমার কাছে দিয়ে যাবে এবং পরের দিন তিনি যখন একই কাজ করলেন একই দুই মিনিটের মধ্যে প্রত্যেকেই তার নিজের নাম লেখা কাগজটাকে খুঁজে ফেল প্রত্যেকেই খুব সহজে তার নিজের নাম লেখা কাগজটাকে খুঁজে পেল শৃঙ্খলা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করার ফলাফল ছিল এটা मुसाला साल्लम उस्थित हुए राखाल देखे देलें विपरीत प्रत्येके निजे पशु तरह क्या चिंता करकटे कारण से न्याय्य पाना वंचित हो विशेषकर से नारी जरा दूरे दाड़ी फले जुलूम मुसाला सल्लमे दृष्टिकाण्लब मुसादलाम जो काजी करलें से प्रसंगे दुईटी वर्णना रही है एक वर्णना उल्लेख कर যে ভাবে ক্লান্ত পরিশ্রান্ত হওয়া সত্ত্বে এবং আরেকটি বর্ণনা এসেছে রাখালরা যখন পানি খাওয়ানো শেষ করলো পানি খাওয়ানো শেষ করে তারা সেই কুয়োর মুখকে একটা ভারী পাথর দিয়ে চাপা দিয়ে বন্ধ করে চলে যেত এবং দুই নারীর পক্ষে সেই ভারী পাথর তুলে সেখান থেকে পানি করা সম্ভব ছিল না ফলে কাদামাটিতে ফলে কাদামাটিতে যতটুকু পানি পড়ে থাকত দুই নারী তাদের পশুগুলোকে ওই পানিটুকুই খাওয়াতেন মৌসালাম তখন গেলেন এবং তিনি নিজে একা সেই ভারী পাথর তুলে কুয়া থেকে পানি পান করালেন ঘটনা যেটাই ঘটুক না কেন আল্লাহ তাল্লাহ তিনি সব থেকে ভালো জানেন যে কোন ঘটনাটা ঘটেছিল কিন্তু উভয় ঘটনার মধ্যে যেটা স্পষ্ট সেটা হচ্ছে দুই ঘটনাতেই সাইদিন মুসাের শক্তির প্রমাণ আমরা পাচ্ছি প্রথমত শারীরিক শক্তি এবং দ্বিতীয়ত মানসিক শক্তি সম্পূর্ণ অপরিচিত ভিন্ন একটা পরিবেশে একজন মুসাফিরের বেশে যখন তিনি উপস্থিত সেখানে উপস্থিত হয়েও সেই রাখালদের সাথে সংঘর্ষে হওয়া এবং সেখান থেকে মজলুমের হক আদায় করে নেওয়া এটা প্রচন্ড শক্ত শক্তিশালী মানসিকতা স্বাক্ষর আমাদের সামনে উপস্থাপন করে দীর্ঘ ভ্রমণের প্রান্তির পর एक अतरिक्त शारिकश्रम कर मूसा अलाम एके बारे चूड़ान भाव क्लान तरह दाड़ी थार मत अवस्था को क्रमे गाचर नीचे आश्रय ग्रहण कर लगने गए शरिक के लिए शुए पड़ल छायर नीचे मटी शज्ञा ग्रहण कर लें दिन मात्र अल्प कय आगे छर राजपुत्र फेराउनर पालकपुत्र आज केश्तार कि्छू नहीं फकर अवस्था जुत पर्ई अवस्थाए गाचे सज्जा ग्रहण कर क्लान कण्ठे कतर कण्ठे मुसल्लम आल्ला दुआ আমি তারই মুখাপেক্ষী একদিকে মূসা যখন সেই গাছের নিচে বসে আল্লাহ সামার কাছে সাহায্যের জন্য দোয়া করছেন হে আল্লাহ তুমি আমার প্রতি যে অনুগ্রহ না করবে যে নিয়ামত দিবে আমি তারই মুখাপেক্ষি এই কথাগুলো যখন বলছেন ঠিক সেই সময়ে অন্যদিকে কি ঘটছে সেই দুই নারী যারা ছিলেন দুই বোন তারা তাদের পশুর পালকে নিয়ে বাড়িতে ফেরত গেলেন এবং গিয়ে তাদের বৃদ্ধ পিতার কাছে জানালেন আজকের ঘটনা এবং বললেন কেন তারা আজকে এত তাড়াতাড়ি তাদের পশুদেরকে পানি পান করিয়ে ফেরত আসতে পেরেছেন সেই অচেনা মুসাফিরের কথা তারা তাদের পিতাকে জানালেন এদিকে মুসালাম আল্লাহ সুহামতাল্লাহ ফরিয়াদ করে বলছিলেন আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি সেটাই গ্রহণ করবো মূসালাম যখন এই দুয়া করছিলেন এই দুয়া শেষ হওয়ার আগেই আল্লাহ সাহায্য অলরেডি তার দিকে রানা হয়ে গেছে দুয়া তখন শেষ হয়নি কিন্তু এর মধ্যে আল্লাহ সুবাহতাল্লাহ সেখানে মুসার জন্য সাহায্যকে পাঠিয়ে দিয়েছেন সেই গাছের নিচে সেই দুই নারীর একজন এসে মূসাল্লাহিস্লামকে ডাকলেন এবং তিনি মূসা সালামের কাছে এসে বললেন अल्लाह कुर आने वर्णना बालिका दर एक लज्जा जड़ित पदक्षेपे का आगमन करलें पिता आपके जाते आपनी जे के पानी पान करके पुरस्कार प्रदान से नारी की मुसाला सुबह से हाँ हायर लज्जार लज्जाशीलतारे हेटे मुसाला पिता आपके डाला सुबह तलातेहिया हाँटिल लज्जा जड़ित पदक्षेपे लज्जाशीलतारे से नारी से उपस्थित हलन लज्जाशीलतारे पष्ट कर संक्षेपे वक्तव्य शेष कर लार पिता आप विमय देवारुग्रह आनी पशुगुल कर पानी पान करिए सूतरा देखते सरसि स्पष्ट भाव कथा बला लज्जाशील आचरण के बैशिष्ट्यप्रयोजन वाक्यलाप कथा बाड़ानो भनिता लज्जाशील आचरण नय लज्जाशीलता हूँ स्पष्ट भाव संक्षेपे कथा शेष अतिरिक्त विषयगू के जावा এবং এই লজ্জা বা হায়া এমন একটা বৈশিষ্ট্য বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের নারী পুরুষদের মধ্য থেকে এটা হারিয়ে যাচ্ছে এমনকি মুসলিম সমাজ থেকেও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রথম কথা যেটা আমাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে লজ্জাশীলতা এটা শুধুমাত্র মহিলাদের কোনো বৈশিষ্ট্য নয় নারী কিংবা পুরুষ উভয়ের জন্যই এটা উত্তম উভয়ের জন্য এটা কল্যাণকর লজ্জাশীলতা এমন একটা বৈশিষ্ট্য যা নারী এবং পুরুষ উভয়ের জন্যই কল্যাণকর সেইদিন উসমান ইবন আফান রাজিয়ালহ তিনি অত্যন্ত লাজুক ছিলেন এমনকি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি যদি দেখতেন উসমান রাজি তিনি আগমন করেছেন তাহলে তিনি বিশেষ ভঙ্গিতে বসতেন বিশেষ ভঙ্গিতে কোন একটা পরিস্থিতিতে উপস্থিত হতেন এবং এই বিষয়ে পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন আমার কি এমন একজন ব্যক্তির সামনে লাজুক হওয়া উচিত নয় যাকে দেখে আল্লাহর ফেরেস্তারাও লাজুক হয়ে যান হায়া এটা ইমানের একটি শাখা ইমানের একটি অঙ্গ এই বৈশিষ্ট্য শুধুমাত্র নারীদের জন্য নয় বরং পুরুষদের জন্য প্রযোজ্য সেই নারী লজ্জা জরানোর পদক্ষেপে মোসাের কাছে আসলেন কারণ তিনি এসেছেন একজন সম্পূর্ণ অপরিচিত হিন্দেশি ব্যক্তির সামনে তিনি জানেন না এই ব্যক্তিকে লাজুক ভাবে সেই মুসলিম বোনটি এসে মুসালিস্লামকে ডাকলেন এবং বললেন আমার পিতা আপনার ঋণ শোধ করতে চান এবং সুহান আল্লাহ এর মাধ্যমে আমরা সেই পরিবারটি সম্পর্কে ধারণা পাচ্ছি সেই দুই বোন তারা যেভাবে তাদের উচ্চ চরিত্রের পরিচয় দিয়েছিলেন রাখালদের থেকে দূরত্ব অবলম্বন করে तेमनी भावे तर से वृद्ध पिता उच्च चरित्रेचय दीसाला अनुग्रह कर डे पाठा इसे सहाय करना पुरस्कृत करते हैं मूसाला नारी के अनुसरण कर लेंगे सलााफ तारा साइदा मुसालाम तक सामने पथ हाटिल नारी छाला बृद्ध व्यक्तर का गलन এই বৃদ্ধ ব্যক্তি মাদিয়ানের সেই বৃদ্ধ ব্যক্তি যাকে নারীরা বলেছিলেন ও আবুনা শাহী খুন আমাদের পিতা একজন অত্যন্ত বৃদ্ধ লোক সেই ব্যক্তি কে ছিলেন কোনো কোনো মহসিলিন তারা বলেছেন সেই ব্যক্তি ছিলেন সাইদিনা সোয়াইব আলাহিসাম যদিও এই বিষয়ে কোরআন বা সুন্না থেকে সরাসরি শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না তবে এটা পরিচিত একটা মতামত যেটা সালাবদের মধ্যে অনেকেই একমত পোষণ করেছেন সেই ব্যক্তি ছিলেন সাইদিনা সোয়াইব আলাহাল্লাম মুহত আলাহালাম নজওয়ান আজকে তিনি ভিন্ন পরিস্থিতির কারণে মাদিয়ানে হিজরত করতে আসতে বাধ্য হয়েছেন তিনি সে বৃদ্ধ ব্যক্তির কাছে গেলেন আলোস মোহাম্মত বলেছেন তিনি সে বৃদ্ধ ব্যক্তির কাছে তার সমস্ত বৃত্তান্ত খুলে বলতে লাগলেন এরপর যখন তার কাছে গেলেন কাছা আসা তিনি তার সমস্ত কেচ্ছা বা কাহিনীকে বর্ণনা করলেন এবং মুসা কাহিনী বিভিন্ন ঘটনা এটা ছিল খুবই কৌতূহলী এবং আগ্রহ উদ্দীপনা সৃষ্টিকারী সে বৃদ্ধ ব্যক্তি যখন সেই ঘটনাগুলো শুনলেন তিনি বললেন ভয় করো না তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়ে গেছো আমরা উল্লেখ করেছিলাম মোসল আল্লাহাম যখন মিশর থেকে বের হচ্ছিলেন তিনি জানেন না তিনি কোন দিকে যাচ্ছেন সেই সময় তিনি আলো সব তাল্লার কাছে দুয়ার করে বলেছিলেন হে আমার রব তুমি জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাকে রক্ষা করো এবং এখানে মাদিয়ান এসে বৃদ্ধ ব্যক্তি তিনি মোসাকে বলছেন লা লাখ ভয় করো তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়ে গেছ সুতরাং তুমি যে স্থানে চলে এসেছ এটা আর মিশর বের হওয়ার সময় তিনি জানতেন না কোথায় যাচ্ছেন কোন দিকে গেলে তিনি নিরাপদ আশ্রয় পাবেন আল্লাহর উপর ভরসা করে তিনি পথ চলতে শুরু করেছিলেন এবং বলেছেন আশা করা যায় আমার রব আমাকে পথ দেখাবেন এবং আল্লাহ সহ তার এই বান্দাকে ঠিক নিরাপদ স্থানেই নিয়ে এসেছেন ক্লান্ত পরিশ্রান্ত মোসাল সাল্লামের জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার ছিল সেটা ছিল নিরাপত্তা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করা এই বৃদ্ধের কথার মাধ্যমে মোসা আলাহাম সেই দুটি বিষয় লাভ করলেন এবং একই সাথে মুসা আলাহ সাল্লাম তিনি একজন নিঃস্ব ব্যক্তি এর আগে তিনি একজন রাজপুত্র ছিলেন ফেরাউনের পালকপুত্র ছিলেন কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে তিনি একজন ফকির বা তুরান্ত নিঃস্ব ব্যক্তি ছাড়া কিছুই নয় এই বৃদ্ধ ব্যক্তির যে কন্যাটিকে মুসানের কাছে পাঠানো হয়েছিল সেই কন্যা তার পিতাকে একটি চমৎকার বুদ্ধি দিলেন আল্লাহামতাল কুরআ উল্লেখ করে বলেছেন বালিকাদয়ের একজন বললেন আব্বা এই লোককে আপনি চাকর নিযুক্ত করুন এখানে আমরা উল্লেখ করতে পারি ঘরের বাইরে পশুদেরকে নিয়ে পানি পান করানোর কাজে তারা শুরু থেকে বিব্রত ছিলেন পুরুষদের সাথে রাখালদের সাথে ভিড় ঠেলা ঠেলির মধ্যে ধাক্কা ধাক্কি করে পশুদেরকে নিযুক্ত করা হয় সেটা তাদেরকে এই কাজ থেকে মুক্তিদান করবে সুতরাং এটা হচ্ছে নির্দেশক যে ঘরের বাইরে কাজ করার যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেই দুই নারী আগ্রহী ছিলেন রাখালদের মধ্যে গিয়ে পানি পান করানো এটা নারীদের মর্যাদার সাথে মানুষই নয় এবং তিনি মোসল্লাহ সালামকে এই কাজে নিযুক্ত করার জন্য বেশ শক্তিশালী দুইটা কারণও উল্লেখ করলেন তিনি তার পিতাকে কি বলেছিলেন তিনি বলেছিলেন কর্মচারী হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী এবং বিশ্বস্ত কাউকে কোনো কাজে নিযুক্ত করার জন্য এই দুইটি বৈশিষ্ট্য আমাদের খোঁজ করা উচিত शक्ति विश्वस्तता शक्ति बोझाना कवि अर्थात शक्तिशाली सम्पर्कित मानसिक क्या मेधावी शक्तिशाली अपरदी जो एम का शारिक क्याश्रमस क्या आपके दैहिक भाव शक्तिशाली होते हैं हो सूतरा शक्तिशाली हार अर्थ हे अपना जे धरण क्या से क्या अपना दक्षता थे ये कवि বা শক্তিশালী অর্থ দ্বিতীয় বৈশিষ্ট্যটি তিনি বলেছিলেন সেটা হচ্ছে আল- আমিন বা বিশ্বাসী। আচরণের মাধ্যমে তিনি পরিচয় পেয়েছেন এই ব্যক্তি একজন ব্যক্তি ব্যক্তি যার উপর ভরসা করা চলে সুতরাং তিনি তার পিতাকে সুপারিশ করছিলেন পিতার কাছে এই ব্যক্তিকে কাজে নিয়োগ করার জন্য আমরা উল্লেখ করতে পারি শক্তি এবং আমানোদ্দারিতা বা বিশ্বস্ত হওয়া এই দুইটা বিষয়ের উপরে ভিত্তি করে আবু বকর আদি তিনি অমর রাজিউ তহ্নকে খুলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন আবু বক্কর তার সামনে সমস্ত সাহাবাদের প্রজন্ম ছিল তিনি তাদের মধ্য থেকে এতজন সাহাবার মধ্য থেকে কেন অমর রাজ্য তান্নকে বাছাই করে নিয়েছিলেন তিনি তার সিদ্ধান্তের ব্যাপারে মুসলিমদেরকে বলেছিলেন তোমাদের উপরে নিযুক্ত করা যায় এমন একজন ব্যক্তিকে যে একই সাথে যে একই সাথে শক্তিশালী এবং বিশ্বস্ত এবং এই কারণে তিনি অমর উদ্দী তান্নকে বেছে নিয়েছিলেন আবুব কোরআদ্দি স্লানহ তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করতেন কুরআন থেকে কুরআনে মোসাল্লাহ ইসলামকে যখন শ্রমিক হিসেবে নিযুক্ত করা হয়েছিল সেখানে তার যে দুইটি বৈশিষ্টের কথা উল্লেখ করা হয়েছিল সেই দুইটি বৈশিষ্ট্য ছিল কবি এবং আমানোদ্দারিতা আল কবিউল আমিন শক্তিশালী এবং বিশ্বস্ত হওয়া আবু বকরদ্দিত জন্য কাজেই আবু বকরুল্লান্ন পরবর্তী কা নিযুক্ত করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের কোন কোর্স তার দরকার ছিল না কুরআনের আয়াত ছিল তাদের জন্য যথেষ্ট তারাই ছিলেন সাহাবা এই উম্মার শ্রেষ্ঠ প্রজন্ম কুয়া এবং আমানা শক্তি এবং বিশ্বস্ততা এই দুইটি বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি অমর আলী কালনের কাছে মুসলিম উম্মার দায়িত্ব অর্পণ করেছিলেন মাদিয়ানের সেই বৃদ্ধ ব্যক্তির কন্যা তার পিতাকে প্রস্তাব দিলেন মো সাল্লাহিসাল্লামকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য কাজে নিয়োগ দেওয়ার জন্য কন্যার কথা শুনে বৃদ্ধ পিতা সাইদিনের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করলেন এবং তাকে যে বিষয়ের জন্য সুপারিশ করা হয়েছিল তিনি তার থেকে উত্তম আরেকটা প্রস্তাব মোসাল্লামকে দিলেন তিনি বললেন যে তিনি তার একজন কন্যাকে মোসা সাল্লামের কাছে বিয়ে দিতে আগ্রহী বিয়ের প্রস্তাব দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই পিতা বললেন ক্বালা ইন্নী উরীদু আন উনকিকা ইহদাবা বানাতায়াহাতাইন আলা আলা আন তাজরানী থামানিয়াহিজাজ ফাইন আতমানতা আশরান कन्या दुजन एक जन के तुम्ते तुम्हें आठ बचर ची जो तुम दस बस पूरण करोटा तुम इच्छा तुम्हारानी कष्ट दीते चाहिए आल्लाह चाहान तो तुम्हें सत्कर्मशी हिसेबा लक्ष्य कर लेते भाई विस्तव देा हो मेर पक्ष सुतरा संक्रांत इसलमी एक आचरण देखते जेटा बर्तमान जाहिली समाजे आचरण गुजार लाभ करी समाज पक्षर प्रस्ताव दृष्टि कन्या पक्ष यह विषय देखते पाई शाहबा मध्य असंख्य घटना रही है जे पक्ष प्रथम प्रस्ताव के प्रदान मूलतार करा सहज हो जाए अश्लीलता सहज हो जाए से इसलमी रीतर विपरीते कृत्रिम विधि निषेध तयी नम्बर विषयाला मूल्यनि जार पाए जूताा पर्त छा सूतरा से वृद्ध व्यक्ति माधियाने वृद्ध व्यक्ति मेयर जन्म पात्र हिसाब से जो मुसा अल्लाम के मूल्यन करलें मूल्यान कर सतता আমানত দারিতার ভিত্তিতে সম্পদের ভিত্তিতে একজন আল্লাহ ব্যক্তি কিন্তু সম্পদ সেই সম্পদের মূল্যায়ন করেছিলেন সেই বৃদ্ধ মোসা তিনি কেন নিঃস একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে যে জটিলতা সৃষ্টি হল তার ফলশ্রুতিতে মোসা আল্লাহ সাল্লামকে মাদিয়ানে হিজরত করে চলে আসতে হলো কাজেই এই বৃদ্ধ সেই বিষয়কেই মূল্যায়ন করেছেন তিনি বললেন আমি আমার একজন মেয়ের সাথে তোমার বিয়ে দিতে যাই এবং বিনিময়ে তুমি কি মহারণা দিবে তুমি আমার কাছে আট বছর চাকরি করবে আর যদি তুমি সম্পূর্ণ মেয়াদ পূরণ করো দশ বছর পূরণ করো দুই বছর অতিরিক্ত করো এটা আমাদের চুক্তির মধ্যে থাকলো না অতিরিক্ত সেটা হবে তোমার পক্ষ থেকে আমার জন্য করা একটা ইনসার মোট কথা মিনিমাম আট বছর তোমাকে এখানে থাকতে হবে তাই মোসাদাম যেহেতু একটা চুক্তির মধ্যে তিনি অংশগ্রহণ করছেন কাজেই তিনি এই চুক্তি ব্যাপারে কথা পরিষ্কার করে নিলেন তিনি বললেন আমার এবং আপনার মধ্যে এই চুক্তি স্থির হল দুই মেয়াদের মধ্য থেকে যে কোনো একটা পূরণ করলে আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে এবং আমরা যা বলছি তার উপরে এবং আমরা যা বলছি তাতে আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম মোসা আলাহাম স্পষ্ট করে জানিয়ে দিলেন আমি যদি আট বছর কাজ করি আপনি আমাকে আপনি আমার উপরে অভিযোগ করতে পারবেন না এই হচ্ছে আমাদের চুক্তি পরবর্তীতে আমরা দেখতে পাই আল্লাহ রসুল তিনি জিব্রাহিল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে মোসাল্লাম এই দুই মেয়াদের মধ্যে কোনটা কি পূরণ করেছিলেন তিনি কি আট বছর কাজ করেছিলেন নাকি দশ বছর কাজ করেছিলেন জিব্রাহিদ আলাইস্লাম রাসুল্লাহ সাল্লাহামকে উত্তর বলেছিলেন আতমাহা আফদালাহা তিনি শ্রেষ্ঠ কাজটি করেছেন সম্পূর্ণ মেয়াদ পূরণ করেছেন সুতরাং সেটা হচ্ছে দশ বছর এবং এটাকেই আমরা দেখি বলা হয়ে থাকে কোন কাজকে সুচারুভাবে সম্পন্ন করা আল্লাহ রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ www.facebook.com ডব্লু অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল মিডিয়া